দাড়ি রাখা কি ওয়াজিব নাকি ফরজ দাড়ি রাখার পর সেটা ছোট করা বা কাটা যাবে কি দাড়ি রাখা ওয়াজিব ফরজা ব্যবহার করছেন ব্যবহার করছেন কিন্তু দুইটাই তরক করলে কবিরা গুণা ওয়াজিব তরক করলেও কবিরা গুণা ফরজ তরক করলেও কবিরা গুনাই হয় আর দাড়ি রাখার পর সেটা ছোট করা বা কাটা যাবে কি এটা নিয়ে আহলুল আলেমদের এক তালাফ আছে কারো কারো মতে এক মু হয় কারণে দাও তাও তাও মানে একেবারে দেওয়া না কাটা এজন্য সবচেয়ে উত্তম হইলো দাড়ি একবার ছেড়ে দেওয়া এটা না কাটা তবে কোনো কোনো আহলুল যেহেতু বলছেন এক মুষ্ঠির পরেও কাটা যেতে अनुमोदन आदि द्वारा दलिल पेशे ये व्यक्ति जदि एक रखे से फरज तरक करा